আনাস ইবনু মালিক রজে আল্লাহ তাল্লু হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলাইস্লামের যুগে একবার দুর্ভিক্ষ দেখা দেয় সে সময় কোনো এক জুমার দিন নাবি সাল্লা আলি সাল্লাম ক্ষুদা দিচ্ছিলেন তখন এক বেদুইন উঠে দাঁড়াল এবং আরোজ করল হে আল্লাহ রসুল বৃষ্টির অভাবে সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার পরিজনও অনাহারে রয়েছে তাই আপনি আল্লাহর নিকট আমাদের জন্য দোয়া করুন তিনি দুহাত তুললেন সে সময় আমরা আকাশে একখণ্ড মেঘও দেখিনি যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি দুয়া শেষে তিনি দুহাত তখনও নামাননি এমন সময় পাহাড়ের ন্যায় মেঘের বিরাট বিরাট খণ্ড উঠে আসলো। অতপর তিনি মেম্বর হতে নিচে নামেননি এমন সময় দেখতে পেলাম তার দাড়ির উপর ফোটা ফোটা বৃষ্টি পড়ছে সেদিন আমাদের এখানে বৃষ্টি হল এরপর ক্রমাগত দুদিন এবং পরবর্তী জুমা পর্যন্ত প্রত্যেক দিন পরবর্তী জুমার দিন সে বেদুইন অথবা অন্য কেউ উঠে দাঁড়ালো এবং আরোজ করল হে আল্লাহ রসুল বৃষ্টির কারণে আমাদের বাড়িঘর ধসে পড়ছে সম্পদ ডুবে যাচ্ছে তাই আপনি আমাদের জন্য আল্লাহ দোয়া করুন তখন তিনি দুহাত তুললেন এবং বললেন হে আল্লাহ আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দাও আমাদের উপর নয় দোয়ার সময় তিনি মেঘের এক একটি খণ্ডের দিকে ইশারা করছিলেন আর সেখানকার মেঘ কেটে যাচ্ছিল এর ফলে চতুর্দিকে মেঘ পরিবেষ্টিত অবস্থায় ঢালের ন্যায় মদিনার আকাশ পরিষ্কার হয়ে গেলে এবং কানাত উপত্যকার পানি একমাস ধরে প্রবাহিত হতে লাগল তখন মদিনার চারপাশের যে কোনো অঞ্চল হতে যে কেউ এসেছে সে এই প্রবল বৃষ্টির কথা আলোচনা করেছে